السلام عليكم ورحمة الله, ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا شمانة ودشك من রিয়াজুস থেকে ধৈর্য সম্পর্কে আছে এই অধ্যায় নিয়ে আপনাদের গেছে। তখন বাদশাহে বলেছিল যে হে বাদশাহ আমি তো মারা যাব। আমাকে কোনো বালক পাঠিয়ে দাও আমি তাকে জাদুটি শিখিয়ে দেব বাদশাহ একজন বালককে তার নিকটে পাঠায় জাদু শেখার জন্য ওই বালকটি তার কাছে জাদু শিখতে যেতে লেগে পথে একজন আল্লাহ এক বান্দার সঙ্গে সাক্ষাৎ হয় পরিচয় হয় এবং সে তার কাছে বসে এবং তার কাছে এলেম শিখে এবং তার কথাটি ভালো লাগে তার এবং সে এমন হয়েছে একদিন যে সে যখন সে এবাদতকারী বান্দার কাছ থেকে যখন জাদুঘরের কাছে যায় সেখানে গিয়ে যেতে দেরি হলে তাকে শাস্তি দেয় এই খবরটি যখন আল্লাহর বান্দাকে বলা হলো সে আল্লাহর অলিকে বলা হলো তখন তিনি বললেন যে তাকে যদি জাদুঘরের কাছে দেরি হয় তাহলে বলো যে আমার বাড়ি থেকে বের হতে হয়েছে আর বাড়িতে যদি দেরি হয় তাহলে তাদেরকে বলো যে আমার জাদুঘরের কাছে দেরি হয়েছে এমন ভাবে সে পথে তার কাছ থেকে এলে শিখা শুরু করেছে একদিন এমন হয়েছে যে পথে হেঁটে যাচ্ছিল পথে হঠাৎ করে দেখে যে একটা ভয়ানক বড় একটি পশু মানুষের রাস্তাকে বন্ধ করে রেখেছে তখন সে বালক মনি করেছে যে আজকে আমি পাথর নিক্ষেপ করে আমি যাচাই করতে চাই जदुगर बसिंग जदुगर चाहते आय तुमानक जन्तु के आल्ला ध्वस कर दौ हलो एम टी से पाथर जख निक्षेप कर पशु टीख मारा गए तो এবং এই খবরটি যখন তাকে বলা হয়েছে সেই বান্ধাকে আল্লাপের সম্মুখীন হতে হয় এটা আল্লাহর বিধান আল্লাহ যাকে বেশি ভালোবাসে আল্লাহ তাকে বড় পরীক্ষা দিয়ে থাকে বলছে তোমার উপর অবশ্যই পরীক্ষা আসবে তবে তুমি যেন আমার কথা কাউকে না বলো ওই বাচ্চাটি যে মানুষদেরকে কি করত। জন্ম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 सेफा दीना सेफा देर तुम अल्लाहर जिज्ञास कर चक्षुटा फिर फेले तक से बलोह चक्षु फिर दिए तक से तुम्हें बुझे पे से दिन थे बेर তার আনুগত্য থেকে বের হয়ে গেছে তখন তাকে দেখে শাস্তি দেওয়া শুরু করেছে যে বলো তোমার আসল ঘটনা কি তখন ওই বাদশার বন্ধুটি তখন বাচ্চা সম্পর্কে তাকে বলে দেয় যে এই বাচ্চা আমাকে ভালো করে দিয়েছে বাচ্চাকে ডাকা হয়েছে শাস্তি করা হয়েছে কে শেখায় তখন সেও ওই এফাজতারী বান্দার কথা বলেছে একদিন এমন হয়েছে ওই বান্দাকে বাদশা দেখে নিয়েছে তখন তাকে বলেছে যে দেখো তুমি যে রব মানো তাকে ছেড়ে দাও আমাকে রব বলে মানতে হবে হে দর্শক মন্ডলী আল্লাহ তাকে আল্লাহ করেছে ইমান থেকে ফিরাতে পারবে না তাকে বাধ্য করেছে তাকে মারপিট করেছে এমনকি তার মাথায় করা রেখে তার শরীরটাকে দুখন্ডিত করে দিয়েছে তারপরেও ওই আল্লাহর এবাজকারী বান্দা আল্লাহর প্রতি ইমান আনা থেকে ফিরে আসে ঠিক তেমনই ওই বাদশার বন্ধুকে দেখেছে তাকে ডেকে নিয়েছে তাকে পর্যন্ত এরকম আড়াত দিয়ে চিরে ফেলে দিয়েছে সেও আল্লাহর প্রতি ইমান ছেড়ে দেয় নাই এরপরে ওই বাচ্চাটাকে ধরে নিয়ে আসা হয়েছে তাকে করা হয়েছে। এ এর জিয়ান তুমি তোমার দিন থেকে ফিরে যাও সে অস্বীকার করেছে কিছু দল মানুষদেরকে বলা হয়েছে যে একে নিয়ে যাও ইহি ইলা একে পাহাড়ের উঁচাই নিয়ে যাও তাকে দিন থেকে ফিরে আসতে বলো যদি ফিরে আসে অন্যথায় তাকে ওই পাহাড় থেকে ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দাও বলছেন তাকে তারা নিয়ে গেল এবং পাহাড়ের একেবারে উঁচাই পৌঁছে গেল। এদের এই থেকে হেফাজত করার জন্য আল্লাহ তুমি যথেষ্ট যদি আল্লাহ তুমি চাও আল্লাহ পাক পাহাড়টাকে হেলিয়ে দিয়েছে এবং এই পাহাড়টা হিলার কারণে নড়ে যাওয়ার কারণে যে যারা তাকে হত্যা করার জন্য নিয়েছিল তারা সবাই সেখানে মৃত্যুবরণ করেছে বাচ্চাটি জানে প্রাণে বেঁচে সে পায়ে হেঁটে আবার বাদশার কাছে এসেছে বাদশা বললো যাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম তোমাকে যাদের সাথে তাদের খবর কি তারা কোথায় ফানি হিমল্লাহ আল্লাহ তালা আমাকে তাদের ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাকে হেফাজত করছে সুবাহ তাকে সমুদ্র তাকে নৌকায় উঠাও উঠার পর সমুদ্রের মাছ খেলে চলে যাও রাজা ফিরে আছে তোমার সমুদ্রে নিক্ষেপ করো তাকে ধাক্কা দিয়ে ফেলে দাও তারা তাকে নিয়ে গেল ফকাল এবং বললো আয়াল্লাহ তুমি যদি চাও তাহলে এদের ষড়যন্ত্র থেকে হেফাজত করার জন্য আল্লাহ তুমি যথেষ্ট নৌকা ওই সবগুলি মানুষদেরকে নিয়ে ডুবে বল আল্লাহ পাক তাকে সহি সালামতে সুস্থ অবস্থায় তাকে কিনারায় নিয়ে পৌঁছে দিয়েছে এবং সে ব্যক্তি আবার ফেটে আসছে বাচ্চা জিজ্ঞেস তোমার সাথীরা কই তারা কোথায় কি করেছে তোমার সাথে আমি যা বলছি তা করো তাহলে তুমি হত্যা করতে পারবা কালামা হুয়া বলেন সেটা কি বলছেন কাল বলছেন তাজমা উন্নাস ওয়াহিদিন সকল মানুষদেরকে কোন একটা বড় ময়দানে কুল এরপরে তুমি বলো বিস্মিল্লাহি রব্বিল গোলাম আমি এই গোলামের রব আলার নামে আমি তিন নিক্ষেপ করেছি এই তীর যখন তুমি আমার প্রতি নিক্ষেপ করবে তুমি এটা করতে পারলে তাহলে তুমি আমাকে হত্যা করতে পারবে সকল মানুষদেরকে একটি ময়দানে একত্রিত করা হলো এবং তাকে একটি এই শব্দে বলছেন তার এই গলায় এসে লেগেছে এবং তার পিছন থেকে তীরটি বের হয়ে গেছে এবং সে মারা গিয়েছে নাস মানুষেরা তখন বলল। আহ বীর গোলাম অর্থাৎ মানুষেরা যখন দেখলো যে বাচ্চা তাকে শতচেষ্টার পরেও মারতে পারে আর মারতে কখন পেরেছে যখন এই কথা বলেছে রব্বি হাজাল গোলাম। রব্বিল গোলামের রবের যখন করেছে। তখন তার জন্য তাকে মারাটা সক্ষম হয়েছে তো সকল জন তাই বুঝতে পেরেছে যে এই বাচ্চা যে রবকে মানে ওই রবটাই সঠিক এবং সেটাই আমাদেরও রব এবং সকল মানুষেরা ওই রবের প্রতি তারা তখনই ইমান নিয়ে আসে তুমি যে ভয় করতেছিলে এই ভয়ের যে কারণে ভয় করতেছিলে সেটা তো ঘটেই গেল ফকদ আমান্নাস সকল মানুষ তো ইমান নিয়ে এসেছে এখন একটি বিরতি তো বিরতির পর এই হাদিসের বাকি অংশ নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ আমাদেরকে যেন তার দীর্ঘ লম্বা একটি হাদিস আপনাদের সামনে শোনাচ্ছিলাম তো ওই বাদশাহ যখন এমনটা হলো সকল মানুষ যখন সে রাবের প্রতি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলো তো বাদশাহ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 আর না হয় এই গর্থে তাকে নিক্ষেপ করা হবে এভাবে যখন মানুষ দেখে নিক্ষেপ করা হচ্ছে হঠাৎ করে হাত এক মহিলাকে নিয়ে আসা হয়েছে যে মহিলার সাথে একটি তার কোলে আছে ওই আগুনে দিতে সে একটু সংকোচ বোধ করছিল যে আগুনে ঝাঁপ এটা কষ্টের ব্যাপার যে আগুনে ঝাঁপ কিভাবে দিবে শঙ্কর যখন মনে করছে তো সেই কোলে থাকা শিশুটি কথা বলা শুরু করেছে বলছেন ইয়া ওম হে মা করো দর্শক হলো এই যে আল্লাহ আছে। সেই বিধানটি হলো এই যে সাবিরিন। আল্লাহ বলছেন তুমি কি জান্নাতের আশা করলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ মুসলিম ভাই বলছেন আল্লাহ বলছেন আসাদুল হন সোম্মাল আল্লাহ পাক দুনিয়ায় সবচেয়ে বেশি বলা মুসিবত দেন নবী এবং কে তারপরে যারা আল্লাহর এবং তারপরে যাদের যতটুকু ইমান আছে সেমান অনুপাতে তাকে পরীক্ষা লিপ্ত করা হয় হাদিস থেকে বুঝতে সেটি হলেই যারা আল্লাহ থাকবে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর পরীক্ষা আসতে পারে তো এই এই পরীক্ষায় বালক এবাদতকারী এবং বাসার সে বন্ধু তারা পরীক্ষায় ধৈর্য ধারণ করেছে সবর করেছে আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়ায় সবর করার কারণে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফের দাউস নসিব করবেন ইমানের কারণে তারা মৃত্যু হয়ে গিয়েছে তাদের কিন্তু তারপরে ইমান থেকে তারা ফিরে আসে নাই হে মুসলিম ভাই এই হাদিস থেকে আরেক কিছু যে কোনো ব্যক্তি ইচ্ছা করলেই কাউকে হত্যা করতে পারে না মৃত্যু এবং জীবন এটা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহরুল আলামিন। এরপরে যে হাদিসটি হাদিসটি হলে এমনি আনাসী আল্লাহ তিনি বলেন আল্লাহ নবী সালাম একটি মহিলার নিকট থেকে অতিক্রম করছিলেন কি তবে যে মহিলাটি কবরের পাশে কাচ্ছে ফকালা আল্লাহ বললেন ইত্তাকি হে মহিলা আল্লাহর ভয় করো ওয়াসবিরি এবং ধৈর্য ধারণ করো তখন মহিলাটি বলল ইলাই কাননি তুমি আমার কাছ থেকে চলে যাও ফাইনাকাল্লাম তু সব বি মুসিবাতি কারণ আমাকে যে কষ্ট পৌঁছেছে এই কষ্ট তো তুমি পাও নাই এই কষ্ট তোমাকে পৌঁছে নাই তুমি এখান থেকে চলে যাও ছিলেন আবা নবী সালাম ওই মহিলাটি লজ্জিত হয়ে আল্লাহ নবীলামের দরজায় আসলেন ওনার দরজায় কোন চৌকিদারও পেল না আল্লাহ নবীম বললেন হে রবি সাল্লাহ আপনি যে আমাকে বলেছেন তা আমি বুঝতে পারি নাই আপনাকে মনে রাখবা প্রথম আঘাতের সময় প্রথম যে কষ্ট যখন পুষবে ওই মুহূর্তে ধৈর্য ধারণ করা এটাই হলো মূল লক্ষ্য এটাই হলো আসলে ধৈর্য বলা হয় বিধাই হে মুসলিম ভাই এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হলোই যে মানুষ মুসিবত যখন তাকে পুষবে সে মুসিবতের উপর প্রথম পর্যায়ে তাকে ধৈর্য ধারণ করা এটা হলো উত্তম কাজ এমন না যে বেশ কিছুদিন হয়ে গেছে তারপরে বললাম যে আমি এখন ধৈর্য ধরছি তা নয় বরং যখনই মুসিবত পুষবে তার অবস্থায় প্রথমেই তাকে যখন ধৈর্য ধারণ করা এটাই হলো শরীয়তের বিধান এটা হলো উত্তম কাজ এরপরে যে হাদিস সেটি হলই আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি يقول الله تعالى ما لعبد المؤمن عندي جزاء اذا قبضت صفيه من اهل الدنيا ثم احتسبه الا الجنه رواه البخاري ابو هريره রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ما لعبد المؤمن عندي جزاء নেই কোন এবং এর বিনিময় সে যদি ধৈর্য ধারণ করে এবং তার বিনিময় যদি সে বদলা চায়। ইল্লাল জানা বলছে ওই মোমিনদের জন্য জান্নার ছাড়া অন্য কিছু নয় সুবাহ আল্লাহ নবী সালাম এই হাদিসে বলছিলেন যে আল্লাহ তালা মোমেনকে যে পরীক্ষা করেন সেই পরীক্ষার ভিতরে কখনো কখনো আল্লাপা কখনো আল্লাহ মাহবুব প্রিয় ব্যক্তিকে উনি আল্লাপা কখনো মৃত্যু দিবেন তো আল্লাহ নবী সালাম বলেছেন অবস্থায় সবচাইতে প্রিয়জনকে হারিয়ে কোন ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে এবং এই ধৈর্যের বিনিময় सेवाबर आशा राखे आल्ला ठिकाना जानना छा किये जहादी रसुलिज्ञास कर रसुल्लम के महाारी बीमारी सम्पर्टी मारत्म असुस्थ मारा बीमार बीमारी जो महामारी এই মহামারী সম্পর্কে কিন্তু এই আজাবটি জন্য আবার রাহমত হিসাবে উনি আখ্যায়িত করেছেন আবদিন তো মোমিনের জন্য কিভাবে রহমত করে দিয়েছেন মোমিনদের জন্য রহমত করে দিয়েছেন এইভাবে যে আল্লাহাক যদি কোন মুসলিম দেশে এই মহামারী বিমারিটি আল্লাপাক পাঠিয়ে দেন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 এবং মনে করে যে আল্লাহ যদি আমার না এই অসুস্থতা বিমারিটি ছড়ে গেছে তাহলে এমন অবস্থায় ওই শহরের ভিতর তুমি ঢুকো না কারণ তুমি নিজেকে ধ্বংসের দিকে তুমি নিয়ে যেও না তো আল্লাহ নবী সাল্লাম বললেন যে মমিনদের জন্য এই বিমারিটির রহমত কখন যে ওই ব্যক্তি যে শহরে অবস্থান করছে ওখানে যদি এই মহামারীটা ছড়িয়ে পড়ে আর ওই ব্যক্তি যদি ওখানে ধারণ করে এবং সে মনে করে যে আল্লাহ আমার জন্য যা লেখেছে তার চেয়ে বেশি কোনো ক্ষতি আমাকে হবে না বলছেন এমন ইমানের পরিচয় দিলে ইল্লা কান্লাহু মিস্রাজরি শহীদ আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দিবে সম্মানিত দর্শক মন্ডলী শহীদ সম্পর্কে আমরা জানি যারা আল্লাহ রাস্তায় শহীদ বলা হয় কিছু নবীলের কথা বলেছেন যেমন এই মহামারী দরজা পাবে ঠিক তেমনি কলেরা বিমারিতে যদি মারা যায় সেও শহীদের দরজা পাবে দেওয়ালের চাপা পড়ে কেউ যদি মারা যায় তাকেও আল্লাহ নবী শহীদ বলেছেন পানিতে ডুবে মারা গেলে তাকেও আল্লাহ নবী শহীদ বলেছেন তো এই হাদিসে যে শিক্ষাটি আমরা গ্রহণ করতে পারি সেটি হলো এই যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করবেন এবং বিমারি আল্লাপা কখনো মানুষের কাছে পাঠান তো মুসলমান আল্লাপাকে মহামারী আল্লাপা কাফের মস্রিকদেরকে পরীক্ষা করছিলেন তাদেরকে আজাদ দিচ্ছিলেন কিন্তু এটাকে মমিনদের জন্য রহমত এভাবে মানিয়েছে যে এই বিমারিতে আক্রান্ত মমিনও হতে পারে কিন্তু সে যদি আক্রান্ত হওয়ার পর ধৈর্য ধারণ করে এবং সে যদি সবর করে এবং এর বিনিময়ে স্বাবের আশা করে তাহলে আল্লাহ তাকে একটি শহীদের মর্যাদা দান করবেন যে হাদিস তিনি এসেছেন তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন আমি যদি কোনো ব্যক্তিকে তার সবচেয়ে দুটি প্রিয় জিনিস দ্বারপা করি হুমিনা বড় এবং সে দুটি প্রিয় জিনিসকে পরীক্ষা করা করার পর প্রিয় জিনিস বলতে এখানে বোঝানো হয়েছে দুই চোখ যেটা মানুষের সবচেয়ে বেশি প্রিয় জিনিস চক্ষু না থাকলে সারা দুনিয়া তার জন্য অন্ধকার এই চোখটা মানুষের কাছে সবচেয়ে বেশি জিনিস। তো এই দুই চোখ যদি আল্লাপ কারো কাছ থেকে নিয়ে নেয় অন্ধ বানিয়ে দেয় এবং ব্যক্তি এই সিদ্ধান্তের উপর যদি ধৈর্য ধারণ করে সবর করে সবের আশা রাখে আল্লাহ নবী ইসাল্লাম বলেছেন এর বিনিময়ে তাকে জান্নার ছাড়া অন্য কিছু দেওয়া হবে না অর্থাৎ আল্লাহ রবুল আলমিন এম তো অবস্থায় আল্লাহ পাক যদি কারো চক্ষু নিয়ে নেই বা এ ধরনের যেকোনো মুসিবত পাক যদি দান করেন এবং সেই মুসিবতের সময় যদি আমি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ আশায় যদি আমি নিজেকে আশাবাদ করতে পারি তাহলে এর আমাদের জান্নাত পাওয়া যাবে আর একজন মোমিনের চেষ্টা এটাই হওয়া উচিত যে কিভাবে আমি জান্নাত পাব জান্নাত পাওয়ার লক্ষ্য এবং আশা প্রত্যেক মোমিনের অন্তরেই এই চেতনা থাকা দরকার আল্লাহ পাক আমাদেরকে মুসিবতের সময় ধৈর্যের সাথে থাকা তোফের দান করেন এই দোয়াটি করেই আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি রবিলাম আসসালামাইকুম ওরহামলি